ইসলামী অর্থনীতি আলোচনাতে হালাল হারাম সম্পর্কে আপনারা শুনছেন পিস বাংলা থেকে আজকে এই বৈঠকে আমরা আলোচনা করব মানুষের কথা যারা উপার্জন করে কিন্তু সেই উপার্জনের ওসিলা সেই উপার্জনের পথ সেই উপার্জনের মাধ্যম হালাল নয় এক মানুষ আছে যারা ধর্মকে অশিলা রূপে ব্যবহার করে এবং অর্থ উপার্জন করে ধর্ম নিয়ে ব্যবসা করার মতো ধর্ম ব্যবসায়ী সত্য মিথ্যা সব ধর্মেই এবং সর্বযুগে বর্তমান যারা ধর্ম নিয়ে ব্যবসা করছে যেমন সে যুগের ধর্ম ব্যবসায়ীরা আল্লাহর আয়াত নিয়ে ব্যবসা করত পূর্ব কিছু ধর্ম ব্যবসায়ী তারা আল্লাহর আয়াত নিয়ে ব্যবসা করত অনেকে তা গোপন করে অর্থ উপার্জন করত প্রয়োজনে গোপন করত অর্থ উপার্জন করত। প্রয়োজনে লিখে দিত বলতো এটা আল্লাহর আয়াত এর মাধ্যমে অর্থ উপার্জন করত। আল্লাহ তালা তাদের কথা কোরআনে বলেছেন আল্লাহ বলছেন ইনাল্লা জিনা ইয়াক তুমুনা মা আন্দাল আল্লাহ মিনাল কিতাব যারা আল্লাহ তালার অবতীর্ণ কিতাবের কোনো অংশ গোপন করে ওয়স্তারুনা বিহি সামান আর তার মাধ্যমে সামান্য মূল্য গ্রহণ করে আল্লাহ আল্লাহর আয়াত কি সামান্য বিশাল সেই বিশাল জিনিস বিক্রয় করে সামান্য জিনিস গ্রহণ করে ফি তারা তাদের পেটে আগুন ছাড়া কিছু ভক্ষণ করে না এই আয়াত বিক্রি করে আয়াত গোপন করে যে অর্থ কামায় উপার্জন করে এবং তার মাধ্যমে ভক্ষণ করে তাদের পেটে আগুন ছাড়ার কিছু ভক্ষণ করে না এটা হচ্ছে শাস্তি আল্লাহর পক্ষ থেকে শাস্তি আল্লাহ কেয়ামতের দিন তাদের সাথে কথা বলবেন না কেন কথা বলবেন না রাগার নিতে হবে তাই না আল্লাহ তালা রাগান নিতে হবেন অথচ আল্লাহ তালার একশোটা রহমত আর একশোটা রহমতের মধ্যে একটা রহমত দুনিয়াতে ৯৯টা রহমত আখেরাতে তা সত্ত্বেও আল্লাহ তালা কেয়ামতের দিনে তাদের সঙ্গে কথা বলবেন না কত বড় পাপ ওকে পবিত্র করবেন না হৃদায়তের বিনিময়ে গুমরাহি ক্রয় করে থাকে তারা সুপথের বিনিময়ে কুপথ ক্রয় করে থাকে আজাবা বিঘেরা আর মাঘ ফেরাতের বিনিময়ে আজাদ কে গ্রহণ করে থাকে ক্ষমার বিনিময়ে তারা শাস্তিকে ক্রয় করে থাকে হায় হায় তারা জাহান নামে কত ধৈর্যশীল হবে তার মানে জাহান নামে তারা ধৈর্য রাখতে পারবে মোটেই না সুরাব আকার একশো পঁচাত্তর নম্বর আয় শুরুতেই বলে রাখি ধর্ম নিয়ে যারা আলোচনা করে ধর্ম নিয়ে যারা তবলিগ করে যারা প্রচার করে আলেম ওলামা মোটামুটি তিন প্রকার যিনি নিজের ইলেম প্রচার করতে কারপুণ্য করেন নিজের ইলেম প্রচার করতে চান না এবং প্রয়োজনে প্রচার না করে গোপন রেখে মানুষকে বঞ্চিত করে রাখেন প্রয়োজনেও প্রচার করেন না দু নম্বর আলেম হচ্ছে যিনি নিজের ইলেম গোপন করেন পার্থিব্য কোনো স্বার্থ নিজের ইলেম কেন গোপন করছেন পার্থিব্য কোনো স্বার্থে ইত্যাদি লাভের কারণে অথবা হেফাজতের উদ্দেশ্যে যে ইলেম প্রচার করলে আমার গদি টিকবে না সঠিক কথাটা বললে শরীয়তের কথাটা বললে আমার স্বার্থ রক্ষা হবে না এমন শ্রেণীর আলেম আছে তৃতীয় শ্রেণীর আলেম হলো। যিনি কার্পণ্য করে ইলেম গোপন করেন এবং পার্থিব্য কোনো স্বার্থে তা প্রচার করেন না শেষোক্ত আলেম হলেন সর্বনিকৃষ্ট কোন শ্রেণীর আলেম যিনি কার্পণ্য করে ইলেম গোপন করেন এবং পার্থিব্য কোন কারণে কোনো স্বার্থে তা প্রচার করেন না গোপন করেন ইলেম এই শ্রেণীর আলেম হলো সর্বনিকৃষ্ট আলেম যে আয়াত আপনাদের সামনে পাঠ করা হলো এই শ্রেণীর আলেমদের কথাই বলা হয়েছে আল্লাহ তালা পূর্ববর্তী আলে মোলামাদের কথাই বলেছেন তাদের আলে মোলামা তাই না সবাই তো আর কিতাব পাঠ করতে পারে না মুসলমানদের কোরআন পাঠ সবাই না যারা আলে মোলামা তারাই কিতাব বোঝে তারাই কিতাব পাঠ করে আল্লাহ তালা বলছেন ওয়াইজ আল্লাহ কিতাব যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের কাছ থেকে অঙ্গীকার নেওয়া হয়েছিল প্রতিশ্রুতি নেওয়া হয়েছিল কিন্তু এ কথা তারা পৃষ্ঠ নিক্ষেপ করলো পিছনে ফেলে দিল মানে অগ্রাহ্য করলো কালি লা পোচার করা বাদ দিয়ে তা পৃষ্ঠপিছিয়ে নিক্ষেপ করল এবং তার দ্বারা সামান্য মূল্য ভক্ষণ করলো যা করতে বলা হয়েছিল তার উল্টো তো বটেই পরন্তু তা বিক্রয় করতে লাগলো এবং সামান্য সেই বিশাল সম্পদ বিক্রয় করে সামান্য মূল্য দুনিয়ার ভক্ষণ করতে লাগলো এ হচ্ছে নিকৃষ্ট যা তারা ক্রয় করে তা অতি নিকৃষ্ট সুরা আলী ইমরান একশো সাতাশি নম্বর অনেকে আল্লাহর আয়াত নকল বানিয়ে অর্থ করত। লিখে দিত বলতো এটা আল্লাহর পক্ষ থেকে মোহান আল্লাহ তাদের ব্যাপারে কিছু আছে যারা লেখাপড়া অথ জানে না এমনি আর কি লেখাপড়া জানে না তারা বেশিরভাগ ধারণা ধারণার বশবর্তী হয়ে তাদের জন্য দুর্ভোগ যারা নিজেদের হাতে কিতাব লিখে তারপরে এটা মূল্য সে গ্রহণ করতে পারে বিশাল জিনিস এত বড় অপবাদ দিয়ে আল্লাহর নামে চালিয়ে দিয়ে সেই জিনিসের মাধ্যমে তারা কি করে উপার্জন করে সামান্য মূল্য তাদের হাত যা লিপিবদ্ধ করে যা লিখে তাদের জন্য দুর্ভোগ এক শ্রীবন আর তারা যা উপার্জন করে কামাই করে তাও তাদের জন্য দুর্ভোগ সে যুগে ছিল আল্লাহ তাল্লা সতর্ক করেছেন সোরা বাকাস উনাশি নম্বর আয় এই সতর্ক করার উদ্দেশ্য হল যে আমরাও আমাদের উন্মত যেন সেই ধরনের আচরণে শিকার না হয় ধর্ম পালন অথবা প্রচার করার প্রধান উদ্দেশ্য অর্থ উপার্জন হলে উপার্জিত সেই অর্থ হারামে পরিণত হয় আপনি আলেম হয়েছেন আমি আলেম হয়েছি আলেম হওয়ার পর যদি নিয়তেই থাকে যে নীলে প্রচার করার বিনিময়ে নোট কামাবো তাহলে সেই উপার্জন কি হবে হারাম হবে আপনি প্রশ্ন করবেন হুজুর তাহলে পরে যারা কোরআন পরায় বেতন নেয় যারা মাদাসায় পরায় বেতন নেয় যারা ইমামতি করে বেতন নেয় তাহা তো তারা আল্লাহর কালাম বিক্রি করে না এইখানে শুধু একটা জিনিস বুঝতে হবে যে যারা ধর্ম প্রচারের কাজে আছে ধর্মীয় কোনো কাজে আছে এবং বেতন নিচ্ছে অথবা কোনো বিনিময় নিচ্ছে তারা যে নিচ্ছে তাদের নিয়ত কী নিয়ত অনুযায়ী তাদের বিচার হবে যেমন আল্লাহ আল্লাহতালা যদি আপনাকে হজের তৌফিক দেন হজ করতে যাবেন ইনশাআল্লাহ এখন যদি আপনি ব্যবসায়ী হন তো আপনার নিয়ত আছে যে হজ করতে গেলে মক্কায় গিয়ে ব্যবসা করব। আপনার ব্যবসার মাল আছে রব্বিকুম যদি তোমরা হজে গিয়ে ব্যবসা করো সমস্যা নেই তাহলে অনুমতি রয়েছে এখানে আপনাকে শুধু একটা সূক্ষ্ম জিনিস বুঝতে হবে মুখ্য উদ্দেশ্য যদি হজ হয় গৌণ উদ্দেশ্য ব্যবসা হয় তাহলে কোনো সমস্যা নেই আপনার নিয়তে মুখ্য উদ্দেশ্য যদি ব্যবসা হয় আর বললেন যখন গেলাম তখন হজটাও করে নিলাম ওই যে আমাদের বলে না রদ দেখা কলা বেচা রদ দেখা হবে কলা বেচাও হবে ব্যবসা আসল উদ্দেশ্য এবার যখন গেলাম তখন হজটা করে নিই তাহলে হজ হবে তাহলে হজ হবে না যে ব্যক্তি দুনিয়া চাইবে আল্লাহ তাকে দুনিয়া দেবেন তাই না আখেরাতে তার কোনো অংশ নেই আর যে ব্যক্তি আখেরাত চাইবে আল্লাহ তাকে আখেরাত দেবেন ইচ্ছা করলে দুনিয়াও দিতে পারেন তাই না এই জন্য নিয়োগ ঠিক রাখতে হবে যারাই ধর্ম প্রচার করছেন ধর্মীয় কোনো কাজে জড়িত আছেন তাদের আসল উদ্দেশ্য কি নোট কামানো যদি নোট কামানো আসল উদ্দেশ্য হয় তাহলে সেই নোট হারাম আর যদি আসল উদ্দেশ্য ধর্ম প্রচার হয় এবা ধর্ম প্রচার করতে গেলেও তো মানুষের ভরণ চলতে হবে সেই ক্ষেত্রে যদি কোনো পক্ষ আপনাকে বেতন দেয় পারিশ্রমিক দেয় কোনো উপহার দেয় কিংবা কিছু বিনিময় দেয় আপনার এই কাজের পারিশ্রমিক স্বরূপ কিছু দান করে তাহলে সেটা গ্রহণ করা আপনার জন্য হারাম নয় তাহলে কি করতে হবে নিয়তটাকে ঠিক করতে হবে তাই না নিয়তটাকে ঠিক রাখতে হবে নিয়ত যদি আপনার রাখেরাত হয় আর সেই সাথে যদি দুনিয়ার কিছু সম্পদ আপনার কাছে আসতেই হবে তাছাড়া আপনার পেট চলবে কী করে দিন প্রচার করলেন না দিন প্রচার করতেই থাকলেন আর দুনিয়ার কোনো কাজ করলেন না কোনো কারবার করলেন না আপনার চলবে কি করে যদি আপনি পারেন একটা কারবার করেন সেই সঙ্গে ভালো কথা কিন্তু যদি আপনার সেরকম সুযোগ না হয় তাহলে দিন থেকে দিনের ফান্ড থেকে যদি আপনার দিন প্রচারের কিছু পারিশ্রমিক আপনাকে দেওয়া হয় কিন্তু উদ্দেশ্য আপনার আসল কি দিন প্রচার করা তাহলে সেটা আপনার জন্য আরাম নয় যারা ধর্মীয় কাজে জড়িত ধর্ম প্রচারে জড়িত তাদের নিয়ত ঠিক থাকলে পড়ে তাদের পারিশ্রমিক নেওয়াটা হারাম না কিন্তু নিয়ত যদি নোট কামানো হয় অর্থ উপার্জন করা হয় তাহলে সেটা হবে হারাম এই জন্যে ধর্মকে ব্যবসারূপে ব্যবহার করা হারাম এই সম্পর্কে কোরআন হাদিসের কিছু আলোচনা আছে যা আপনাদের সামনে রাখবো রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলছেন মানকর আল কোরআনা ফাল আলী হাবেহ যে ব্যক্তি কোরআন পড়তে জানে কোরআন পড়ে কারি হাফেজ এবং আলেম তারা যেন কোরআন পাঠ করে তার মাধ্যমে আল্লাহর কাছে চায় কোরআন পাঠ করে কার কাছে চাইবে আল্লাহর কাছে তার মানে কার কাছে চাইবে না মানুষের কাছে না ফাইন্না নাস কারণ ভবিষ্যতে এমন এক সম্প্রদায় আসবে যে সম্প্রদায় কোরআন পাঠ করে মানুষের কাছে জাচিঙ্গা করবে দেখলেন কোরআনকে বেসাতি বানিয়ে উপার্জন করবে অথচ কোরআনের মাধ্যমে কার কাছে চাও আল্লাহর কাছে চাও বিহিল রাসুল্লাহ কোরআন শিক্ষা করো আর তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে অপরকে শিক্ষা দেয় কোরআন শিক্ষা করো আর তার মাধ্যমে আল্লাহর কাছে জান্নার চাও কোরআন শুধু শিখলেই হবে না তাই না কোরআন পড়া শিখলেই হবে কি করতে হবে কোরআনের অর্থ শানতে হবে কোরআন কি বলছে সে অনুযায়ী আমুল করতে হবে তার মাধ্যমে তোমরা জান্নার চাও কাবলা আই এটা আল্লাহ তার পূর্বে যখন এক সম্প্রদায় আসবে যে সম্প্রদায় কোরআন শিক্ষা করবে যার মাধ্যমে কোরআন তিন শ্রেণীর ব্যক্তি শিক্ষা করে থাকে রাজুলুন ইউবাহি বিহি কোরআন শিখে সে লোকের কাছে লোক সমাজে গর্ব করে আমি কারি আমি হাফেজ আমি আলেম গর্ব করে থাকে এই এক মানুষ ওয়ারাজুল ইয়স্তা বিহি আর এমন এক শ্রেণীর মানুষ যে কোরআন দ্বারা ভক্ষণ করে থাকে কোরআন দ্বারা পেট চালায় পেট পূজা করে আর তৃতীয় ব্যক্তি যে আল্লাহর উদ্দেশ্যে কোরআন পাঠ করে থাকে কোনটা ভালো নিশ্চয়ই যে আল্লাহর উদ্দেশ্যে কোরআন পাঠ করে সে অবশ্যই ভালো ভবিষ্যতে এমন লোক আসবে যে লোক কোরআন দ্বারা করবে খাবে তোমরা কোরআন শিক্ষা করো কোরআন পাঠ করো কোরআনের উপরে আমল করো কিসের জন্য শুধু আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য প্রিয় দর্শক মন্ডলী সাথে থাকুন বাকি কথা ইনশাল্লাহ বিরতির পরে আপনাদের সাথে বলবো ইনশাআল্লাহ জাহাঙ্গীর मान दिए चलें आलेम संसर्गे कल रे नुन सम्प्रचार सकाल आठ टाइम टी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 প্রতি শুক্রবার থেকে বুধবার উৎস এখান থেকে জ্ঞানকে বের করে নিতে হবে ঘোষণা সৌরজগত সূর্যকে কেন্দ্র করে তার গ্রহগুলো একটি চমৎকার শৃঙ্খলার ভিতর দিয়ে ঘুরছে পৃথিবী ঘুরছে তার আপন কক্ষপথে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 প্রিয় দর্শক মন্ডলী আমরা আলোচনা করছিলাম যে কিছু মানুষ আছে যারা ধর্মকে রূপে বেসাতি রূপে ব্যবহার করে উপার্জন করে বলছিলাম যে ব্যক্তি দুনিয়া চাইবে আল্লাহ তাকে দুনিয়া তাই না আখেরাতে তার কোনো অংশ নেই। আর যে ব্যক্তি আখেরাত চাইবে আল্লাহ তাকে আখেরাত দেবেন ইচ্ছা করলে দুনিয়া দিতে পারেন তাই না এই জন্য ঠিক রাখতে হবে যারাই ধর্ম প্রচার করছেন ধর্মীয় কোনো কাজে জড়িত আছেন তাদের আসল উদ্দেশ্য কি নোটকামানো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 তারা যেন তার মাধ্যমে আল্লাহর কাছে কোরআন পাঠ করে কার কাছে চাইবে আল্লাহ কার কাছে চাইবে না মানুষের কাছে না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 আর তার মাধ্যমে আল্লাহর কাছে জান্নার চাও কোরআন শুধু শিখলেই হবে না তাই না কোরআন পড়া শিখলেই হবে কি করতে হবে কোরআনের অর্থ শানতে হবে কোরআন কি বলছে সেই অনুযায়ী আমুল করতে হবে তার মাধ্যমে তোমরা জান্নার চাও কাবলা আল্লাহমুন বিহিত দুনিয়া তার পূর্বে যখন এক সম্প্রদায় আসবে যে সম্প্রদায় কোরআন শিক্ষা করবে যার মাধ্যমে দুনিয়া কামাবে কোরআনের মাধ্যমে দুনিয়া কামাবে হাফেজ আমি আলেম গর্ব করে থাকে এই এক মানুষ বিহি আর এমন এক শ্রেণীর মানুষ যে কোরআন দ্বারা ভক্ষণ করে থাকে কোরআন দ্বারা পেট চালায় পেট পূজা করে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 যে ব্যক্তি তাহলে কেয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে একটা ধনুক বানিয়ে তার গলায় তার গর্দানে লটকিয়ে দেওয়া হবে কোরআন শিক্ষা দেওয়ার উপরে যদি ধনুক নেন এবার কোরআন শিক্ষা দেওয়ার উপরে যদি আপনি বেতন নেন টাকা নেন তাহলে হবে না তাই না তাহলে ধনুক বানানো হবে না না তা না উদ্দেশ্য যদি আপনার কোরআন শিখিয়ে দুনিয়ায় কামানো হয় তাহলে এটা খেল লাগতে হবে আর যদি উদ্দেশ্য যে আপনি কোরআন শিক্ষা দিচ্ছেন আল্লাহর উদ্দেশ্যে এবারে আপনাকে কিছু বিনিময় নিতে হয় কিছু পারিশ্রমিক কেউ দেয় ইচ্ছাকৃত দেয় আপনি নেন এই ক্ষেত্রে কিন্তু চেয়ে নেওয়া যায় না রসুল্লাহ সাল্লাম আরও বলছেন বা প্রতিষ্ঠা লাভ করবে এর জন্য সুসংবাদ দাও তারপরে রাসুল্লাহাম বলছেন আমিলা আমাল আসিম যে ব্যক্তি কোন আখেরাতের কাজ দুনিয়া লাভের জন্য করবে সেই ব্যক্তির জন্য আখেরাতে কোনো অংশ থাকবে না আল্লাহ বলছেন তাদের জন্য আখেরাতে কোনো অংশ থাকবে না কিন্তু কিছু মানুষ আছে শুধু দুনিয়া চায় দুনিয়া পেলেই খালা যথেষ্ট কারণ ওই যে দূর আওয়াজের ফাঁক আপত্তি আছে যার ফলে তারা চলতে থাকে তারা মনে করে আল্লাহ ছেড়ে দেবে কিন্তু আল্লাহ তালা যেমন গাফুর রাহিম তেমনি জব্বার তাই না কাম প্রতিশোধ গ্রহণকারী যেমন তিনি গফরুর রাহিম তিনি ক্ষমাশীল দয়াবান তেমনি তিনি কঠোর কঠোর শাস্তিদাতা সাদিদুল একাবুল ইন্তকাম তিনি প্রতিশোধ গ্রহণকারী আজিজ প্রবল মনের মাঝে দুই রকমই রাখতে হবে তাই না শুধু আল্লাহকে একটা দিক দেখলে হবে না যে আল্লাহ গাফরুর রাহিম বাস কিন্তু যে আল্লাহ কঠিন শাস্তিদাতা সেটা কেন ভুলে যাচ্ছেন শুধু জান্নাতটাকে খেয়াল করছেন জাহান্নামের কথা কেন ভুলে যাচ্ছেন শুধু আল্লাহর রহমতের কথা চিন্তা করছেন আর আল্লাহর আজাবের কথা কেন ভুলে যাচ্ছেন এই রকম যারা ভুলে থাকে তারা উদাসীন এই উদাসভাবে যারা সংসার করে তারা কিন্তু প্রতারিত তারা নিজেদের কাছে প্রতারিত প্রতারণায় আছে তারা আর তারা কাল কেয়ামতের দিনে ধোঁকা খাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি আখেরাতের কোন কাজ দুনিয়া লাভের জন্য করবে আখেরাতকে দুনিয়ার জন্য প্রয়োগ করবে তাদের আখেরাতে কোনো অংশ নেই আল্লাহ আল্লাহতলা কারণের ঘটনাতে বলেছিল যখন কারুনের সম্প্রদায় কারণকে বোঝাচ্ছিল তোমাকে আল্লাহ তালা যা দান করেছেন তার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি কামনা করো আখেরাত কামনা করো তবে তুমি দুনিয়ার অংশ ভুলে যাও না দুনিয়া ব্যবহার করো কিন্তু দুনিয়ার সাদ সরঞ্জাম কিসের জন্য ব্যবহার করো আখেরাত পাওয়ার জন্য ব্যবহার করো কারণ দুনিয়া হচ্ছে আখেরাতের ক্ষেত এখানে ফসল লাগাবে কাল আখেরাতে সেই ফসল তুলবে সুতরাং ধর্মকে দুনিয়া লাভের জন্য ব্যবহার করা যাবে না বরং দুনিয়াকে আখেরাত লাভের জন্য ব্যবহার করতে হবে আমাদের সময় শেষ হয়েছে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে করে ফেলতে পারি সামালকুম ওয়ালিকুম আসসালাম আমাদের সমাজে কিছু শ্রেণী আলেম আছে যারা তাদের রেড বেঁধে দিয়েছে হ্যাঁ এবং সেই সব বক্তাদেরকে যেসব আয়োজকরা নিয়ে আসছে তাদেরকে নিয়ে জন্য তারা গুণাগার হবে উনি প্রশ্ন করছেন যে এক বক্তা আছে যাদের রেড বাঁধা আছে যারা চেয়ে পয়সা নেয় তো চেয়ে পয়সা নেওয়াটা আপনি বুঝলেন যে যায়জ না এখন আপনার প্রশ্ন হলো যে এই শ্রেণীর বক্তাকে ব্যবহার করা যাবে কিনা। তাই না তারা কি গুণাগার হইতে হবে তাদেরকে ওই বক্তাদেরকে নিয়ে আসার জন্য যে যারা এই বক্তাকে ব্যবহার করে যারা বক্তাদেরকে নিয়ে এসে বক্তিটা করায় তারা কি গুণাগার হবে যদি বোঝেন যে তাদের কাজটা অন্যায় এইভাবে রেড বেঁধে নিয়ে জোর করে টাকা আদায় করা সমাজের কাছ থেকে এটা জায়েজ নয় তাহলে পড়ে তাদের অন্যায় হবে অন্যায় কাজে সহযোগিতা অন্যায় আল্লা তবাইকে তোফিক দেখোস্ল নবীন মোহাম্মলা फिल्टार कर पानी विशुद्ध पवित्र कुरने अनेक बारुज साल अर्थात तुम्हारा नाम करो ज दाओ जकत दिए सम्पद के विशुद्ध कर बर्तमान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 এই দায়িত্ব পূরণ করুন ধোঁয়া পূর্ব দিক থেকে বের হবে মারিয়ামের ছেলে ইশা আলাহিস আবার নেমে আসবে দাজজালের কপালের উপরে কাপা থাকবে মানে দার্জাল কা মানুষ বেশি বেশি নেশাদার দ্রব্য পান করবে পুরুষ কমে যাওয়া নারী বেশি হয়ে যাওয়া এ আমাদের অনেক লক্ষণ জানার জন্য দেখুন শাইখ আব্দুর রাজ্জা কের সাথে কিয়ামতের আলামত প্রতি রবিবার রাত সাড়ে দশটায় আপন সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে বিস টিভি